السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعينا ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله والشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل ذكر إنكم لا تعلمون بريو درشوك السرطة بحيبن الله عمراء নতুন করে আরেকটি প্রকল্প হাতে নিয়েছি সেটা আছে। সৌদি আরবের বিশিষ্ট আলমি দিন মোহাম্মদ বিন সোয়ালে আরিম রাহিমুল্লাহ হ্যাঁ তাঁর ফতুয়া আর কান ইসলাম একটি ওনার ফতুয়া সংকলন হ্যাঁ যেটা আপনার বিশেষ করে সংকলন করেছেন ফাহাদ ইবন নাসের ইবন ইব্রাহিম আসলেমান তিনি সংকলন করেছেন এই ফতুয়াগুলা মানে ইসলামের যে রোকন আছে এই সম্পর্কে ফতুয়া হ্যাঁ এই ফতুয়াগুলো একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একজনের মুসলমানের তো বাস্তবায়ন করতে হলে হ্যাঁ এই প্রত্যেকটা রোকনের আপনার খুটিনাটি সব জানা অবশ্যই দরকার হ্যাঁ এটার অনুবাদ হয়েছে আপনার শেখ আবদুল্লাহ কাফি এবং আব্দুল্লাহ শাহেদ अनुबाद करो छापाई से सऊदी आर तो दीर्घद प्रचार प्रसार चल है क्योंकि जरा पढ़ते आग्रह नए पढ़ते चान ना तरज हमें ख्याल कर फटोगलो के विडियो आकार सवार सामने उपस्थापन करार्जन जेता एगुलटू धारणा निर्बे এবং এ কথা একেবারে নিশ্চিত যে ফতুয়া জিজ্ঞাসা করতে হলে যারা কোরানাদেশি পরিপক্ক তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হয় এই ভিত্তিতেই আরব দেশের কিছু সংখ্যক মানুষ শেখ মুহাম্মদ মিনসাল কথাই মিন যিনি ফতুয়া দেওয়ার ক্ষেত্রে এবং লেখাখীর লেখালেখির ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে যিনি অনেক উচ্চ পর্যায়ের তার কাছে এই প্রশ্নগুলো উপস্থাপন করেছিলেন এবং তিনি এগুলো আপনার উত্তর দিয়েছেন সুতরাং এই উত্তরগুলো শুনলে উত্তর গুলো শুনলে কোরআন হাশি সঠিকভাবে ইসলামী কর্মকাণ্ড সবারই জানা যে ইসলামের পাঁচটা রোপণের মধ্যে প্রথম রোপণ হচ্ছে ইমান সংক্রান্ত যে কোথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মবদ নেই এবং মোহাম্মদ সামা আল্লাহ রসুল সুতরাং প্রথম অংশটা অবশ্যই আকিদা সংক্রান্ত হবে ওই তবা কেউ মনে করতে পারেন ইসলামের সাথে আখিদের কি সম্পর্ক এ জাতীয় অনেকের সন্দেহ থাকতে পারে এই কারণে বলে রাখছি সুতরাং তার যেই আপনার ফতিওগুলো সংকলন করা হয়েছে তিনি প্রথমে ওই আখিদের ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়েছেন ওইভাবে তিনি ধারাবাহিকভাবে এগুলোকে সন্নিবেশিত করেছেন এই কারণে সেগুলো ধারাবাহিকভাবে আমরা বলার চেষ্টা করছি প্রথম নম্বর শেখ মুহম্মদ মিস আব রথিমিন রাহিমুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে যে তহিদের সংজ্ঞা কি এবং এর প্রকার তখন তিনি উত্তর দিচ্ছেন যে আবেদনকে একক সাব্যস্ত করা এবং এই একক সাব্যস্ত করতে হলে সেখানে আপনার কখনো সম্ভব হয় না নফি এবং ইফাত ছাড়া মানে না এবং হায়ের সংমিশ্রণ ছাড়া কখনো কোনো জিনিসের একক मध्य से आल्ला से प्रत्याखान करहित एकमत आल्ला सब्यस्त करते ईमानपूर्ण से तहिदपंथी होते কারণ হচ্ছে যদি আপনার শুধুমাত্র না করা হয় প্রত্যাখ্যান করা হয় তাহলে এটা শুধু মানে নিষেধের পর্যায়ে থাকলো কিন্তু আপনার এটা প্রমাণিত হলো না মানে শুধু না নাটা কখনও আপনার গুণের বিষয় হতে পারে না কারণ হইতে পারে এটা আবার অন্যজনের জন্য সবস্থ হতে পারে আপনার হ্যাঁ তাই সমস্যা এই কারণে প্রথমত না যে এই নাটা একক হবে না এবং এরকম ভাবে কারণ এই সাব্যস্ত করার দ্বারা অন্য জনের এই কাজের মধ্যে যে শরিক নাই সেটা বোঝা যায় না সুতরাং যেমন দৃষ্টান্ত দিলে সহজে বোঝা যাবে যেমন আপনি বললেন যে ফুলানুল কাল আরবি ভাষায় তিনি বোঝাচ্ছেন যে অমুক দাঁড়িয়ে আছে হ্যাঁ তো আপনি এখানে তার জন্য পারে। কারণ এটাও হতে পারে যে অন্য জন আছে যেরকম অমুখে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখন আপনি যদি বলেন লাভ যে দাঁড়িয়ে নাই হ্যাঁ নাই এটা বললেন এখানে শুধু প্রত্যাখ্যানটা এককভাবে করলেন সুতরাং এটা কারোর জন্য আপনি আপনার এটা ঘন না। তো এরকম লামের মধ্যে একই অবস্থা যে আপনি দাঁড়ানোটা না করে দিলেন কারোর জন্য সাব্যস্ত করলেন না কিন্তু আপনি যদি বলেন হম যে একমাত্র জায়েদি দাঁড়ানো অবস্থায় আসে তাইলে আপনি এইখানের মধ্যে যে জায়েদের সাথে দাঁড়ানোটাকে সাব্যস্ত করলেন অন্যজন থেকে সেটাকে নিষেধ করে দিলেন মানে একমাত্র দাঁড়ানো ব্যক্তি হচ্ছে আপনার জায়েদ এটার নাম হচ্ছে তৌহিদ হ্যাঁ এটার নাম হচ্ছে তৌহিদ যে এককভাবে কোনো কিছু কারণ জন্য সাব্যস্ত করা হ্যাঁ এটার মধ্যে নফি ইসবাত দোনোটা থাকতে হবে হ্যাঁ ওই বৈশিষ্ট্যটাকে অন্যজনের থেকে না করে একজনের জন্য সাব্যস্ত করা এটার নাম হচ্ছে তৌহিদ এই তউহিদ আবার আপনার তিনটা প্রকার হুম তিনটা প্রকার প্রথমে তৌহিদ কাকা বলে এটা আমাদের জানতে হয় তহিদের মানে সাধারণ যে সংজ্ঞা আমরা দিব সেটা হচ্ছে ইফরাদুল্লাহ ইসহানুবে যে আল্লাহর যে বিশেষ যে অধিকার সেই ব্যাপারে আল্লাহকে একুক সাব্যস্ত করা ব্যাপারটা আপনার যদি এটা তিন প্রকারে হয় হ্যাঁ একটা আছে এটা প্রসিদ্ধ তহিদুরুবিয়া তহিদুর রুহিয়া এবং তহিদুল আসমাই ও শেফাত এবং আমরা চিন্তা করে তিনি বলছেন যে আমরা চিন্তা করি অনেক যাচাই বাসাই করে এবং আলেমরাও এরকম জাসাই বাসাই করে দেখেছেন কোরআন হাদিসের মধ্যে যাচাই করার পর তারা তাওহিদকে এই তিন ভাগে ভাগ পেয়েছেন এর চাইতে আর বেশি তারা পাননি এই কারণে তারা এই খোঁজাখোঁজির ভিত্তিতে তারা তহিদকে তিনটে প্রকার হিসেবে সাব্যস্ত করলেন এখন তিনি এই তিনটা প্রকারের ব্যাখ্যা দিতে চলছেন এক নম্বর হচ্ছে তৌহদ রুবু বিয়া তবে ঈদ রুবু কাকে বলা হয় তাওহিদুরুবু বিয়া বলা হয় যে আল্লাহকে এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করলেন প্রথম নম্বর আপনি ধরেন যে আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে একক সাব্যস্ত করা হ্যাঁ যেমন আল্লাহ তালা একক স্রষ্টা তিনি ছাড়া আর কেউ স্রষ্টা নন এমন কোন স্রষ্টা আছে যে যিনি আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদেরকে নিজেক দান করেন আল্লাহ নিজেই বলছেন তিনি ছাড়া আর ইলাহ নেই এরকম ভাবে আল্লাহ অনেক ইলাহ রয়েছে অনেক মাবুদ রয়েছে সেগুলো বাতিল করতে গিয়ে তিনি বলেন সুরে নাহালের ছত্র নম্বর আয়ত মধ্যে আল্লাহ বলেন আফামাই লোকাল আল্লাহ বলেন যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না হ্যাঁ দুনোটা কি সমান হতে পারে না কোশ্চেন কালো হতে পারে না তারপরেও কি না সুতরাং কখনো আপনার সৃষ্টিকিত বস্তু বস্তুকে সামিল করবে এবং এরকম ভাবে তার সৃষ্টির যার ক্রিয়া প্রতিক্রিয়া সবগুলোকে আপনার সামিল করবে তার সৃষ্টিটা ব্যাপক এই কারণে আপনার এবং যে আপনার পরিমাণের উপর এরকম তাকদির উপর যখন আপনি বিশ্বাস করতে যাবেন তখন আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ জুলশান হচ্ছেন আপনার সমস্ত মানুষের আল্লাহকে সৃষ্টির মধ্যে একক সাব্যস্ত করা এটা বিশ্বাস করব তাইলে এটাও বিশ্বাস করতে হবে যে আপনার মানুষের যে কাজ সেগুলোর সষ্টাও আল্লাহ জু হোক কারণ আল্লাহ নিজেই বলছেন সুরা সফা ছিয়ানব্বই নম্বর আল্লাহকে এটা সাব্যস্ত করতে হবে যে বান্দার কাজের সষ্টাল সানব এবং এটা ধরনটা কিভাবে অনেকে নাও বুঝতে পারেন যে আমি কাজ করছি আবার আল্লাহ আল্লাহর সৃষ্টি কিভাবে হবে তো তিনি বুঝেছেন যে একজন মানুষের কর্ম কর্মকাণ্ড হচ্ছে তার একটা গুণ একজন একটা কাজ করলো ভালো কাজ তাইলে সেটা তার গুণ হলো আর মানুষটা হচ্ছে হ্যাঁ আল্লাহর সৃষ্টি ওই মানুষটা হচ্ছে আল্লাহর সৃষ্টি সুতরাং হ্যাঁ যিনি যে স্রষ্টা একে সৃষ্টি করেছেন ওই বান্দাকে সৃষ্টি করেছেন সুতরাং বান্দার যে গুণাবলী সেটারও স্রষ্টা তিনি একই কথা সুতরাং কাজ যদি বান্দার গুণ হইতে পারে বান্দার স্রষ্টা তো আল্লাহ সুতরাং আল্লাহ যখন বান্দার শ্রেষ্ঠ হইলেন এবং বান্দার গুণাবলীর শ্রেষ্ঠও তিনি হলেন দ্বিতীয় আরেকটা পন্থা সেটা আরেকভাবে বুঝাচ্ছেন তিনি যে একজন মানুষের কাজটা হয় তার ইচ্ছার মাধ্যমে ইচ্ছা ছাড়া কখনো কাজ কেউ করে না প্রথমে সে একটা মানে দৃঢ় ইচ্ছা করে যে কাজটা করব। তারপরে পাশাপাশি সে এটা করতে গিয়ে তার শক্তি লাগে তার ইচ্ছা লাগে শক্তি লাগে এই আর ইচ্ছা এবং শক্তি এই দুটা কিন্তু আল্লাহর সৃষ্টি সুতরাং যিনি আপনার শক্তিকে সৃষ্টি করেছেন সুতরাং কাজ পরোক্ষ বা ওই কাজের তিনি কাজটা হচ্ছে মাধ্যমে তাইলে ওই কাজের তাকে হবে। এখন কেউ যদি একটা প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে বলতে পারি যে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা অথচ আল্লাহ বান্দাকে বান্দাকেও কাজের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন যে সর্বোত্তম স্রষ্টা আল্লাহ পতন বর্বতময় এইখানে সর্বোত্তম স্রষ্টা বলা হয়েছে মানুষের যে সৃষ্টি করতে পারে সেটা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানুষের স্রষ্ট হতে পারে কিন্তু সব স্রষ্টার মধ্যে আহসানুল হচ্ছেন আল্লাহ এরকম ভাবে আরেকটা দেখতে পাই যে তাদের সম্পর্কে আমাদের দিবসে তাদেরকে বলা হবে যে তোমরা যা সৃষ্টি করেছ সেগুলোকে জীবিত করো তাইলে রসুল আক্রমশ্রাম মানুষকে কাজের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন তাইলে আমরা কিভাবে সৃষ্টির ক্ষেত্রে থেকে আমরা এর উত্তর দিচ্ছেন তিনি যে আল্লাহ ছাড়া অন্য কেউ যে সৃষ্টি করতে পারে সেটা কিন্তু আল্লাহর সৃষ্টির মতো কখনো হতে পারে না কারণ সে যেটা একবারে নাই সেই রকম কোনো কিছুকে সৃষ্টি করতে পারে না মানে না থেকে হাঁ করতে পারে না একবারে কোনো কিছু ছিল না এমন কিছু সৃষ্টি করলো অধবা কোনো মৃতকে সৃষ্টি দিতে পারে না হম বরং আল্লাহ ছাড়া যারা সৃষ্টি করে তারা শুধু একটু পরিবর্তন করে অথবা কোনো জিনিসের এক ধরন থেকে আরেক ধরণে নিয়ে যায় এটা হচ্ছে মানুষের সৃষ্টির আসল মূল হাকিকত হম একজন যে ছবিকার সে একটা ছবি তৈরি করে এমন কোনো ছবি তৈরি করে নাই যেটা একেবারে আগে ছিল না সে যতটুকু করেছে সেটা কি যে একটা জিনিসকে আরেকটা জিনিসের রূপান্তর করেছে যেমন যেমন একজনে মাটিকে নিয়ে একটা পাখির অবায়ব দিয়েছে তাইলে সে একবারে এমন কিছু করে নাই যে মাটিয়ে বানায়ছে না সে শুধু মাটিকে একটা ডিজাইন দিয়েছে মানে একটা পাখির ডিজাইন দিয়েছে এবং এর এরকম কাদা মাটিকে দিয়ে সে একটা উঠে ডিজাইন তৈরি করেছে মানে একটা অবয়ব তৈরি করেছে এরকম ভাবে অনেক সময় সে রঙের মাধ্যমে করতে পারে। একটা সাদা কাগজের মধ্যে রঙ দিয়ে সে কোনো একটা জিনিস তৈরি করতে পারে তাইলে এখানে যখন রং দিয়ে করে এর রং যে কালি এটাও কিন্তু আল্লাহর সৃষ্টি এই যে সাদা পাতা সেটাও কি হম আপনার আল্লাহর সৃষ্টি সে তো কোনোটাই সৃষ্টি করতে পারে নাই সে শুধু রঙ দিয়ে শুধু এঁকে একটা পাখির কোন আল্লাহ আর আল্লাহর সৃষ্টি হচ্ছে ব্যাপক সুতরাং ব্যাপক সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে মালিকানার ক্ষেত্রে একক করা একটি অংশ এই ক্ষেত্রে আল্লাহ সুরে মুুল্কের এক নম্বর সব ব্যাপারে এটা আল্লাহর কথা হ্যাঁ তাইলে এইখানে আল্লাহর যে মালিকানা শুধু আল্লাহ সেটা এখানে সাব্যস্ত করা হয়েছে সুরে মোমনের অষ্টআশি নম্বর মধ্যে আল্লাহ আরো বলেন কুলমাম বিয়ে দিহি আল্লা একমাত্র মালিকানা তার হাতেই একচ্ছত্র মালিকানা সবকিছুর সুতরাং যে আল্লাহর যে মালিকানা এই মালিকানাটা হচ্ছে একেবারে ব্যাপক এতে কোনো আপনার কোনো কিছু বাদ পড়ে না এবং সবকিছুকেই সামিল করে তিনি হচ্ছেন ক্ষেত্রে আল্লাহ বলেন ওমা মালাক এখানে কিন্তু মানুষকে মালিক বানানো হয়েছে যে অথবা যেই চাবিগুলোর তোমরা মালিক তাই চাবির মালিকানা মানুষের সাথে সাব্যস্ত করা হয়েছে আরেক আয়ুরে মোহামনের ছয় নম্বর স্ত্রীর ক্ষেত্রে এবং যাদের মালিকানা তাদের আছে মানে বান্দি হ্যাঁ তাদের ব্যাপারে যদি তার যৌন সম্ভব করে তাদের সাথে তাইলে সেটা দোষের বিষয় নয় এখানে মালিকানা সাব্যস্ত করা হয়েছে তাহলে এই যে মালিকানা মানুষের মালিকানা সাব্যস্ত করা হয়েছে আগে যেরকম সৃষ্টির ক্ষেত্রে বলেছিলাম এই মালিকানা কিন্তু আপেক্ষিক এটা কিন্তু সার্বিক মালিকানা নয় কারণ তার মালিকানা হচ্ছে একবারে মানে মানে গন্ডি গন্ডিবদ্ধ মানে নির্দিষ্ট গন্ডি হুম গন্ডির ভিতরে যেমন জায়াদের একটা ঘর আছে দৃষ্টান্ত জায়দের একটি ঘর আছে যেটার মালিক আমার নয় এক ঘরের মালিক দু নটের মালিক একজন হইল না হম এই আবার মালিকানাটা এমন যে এটাও আবার সীমাবদ্ধ মালিকানা হম যে সে সার্বিকভাবে তাৎসরোপ করে তার জন্য হ্যাঁ আপনার কোনো অনুমতি নেই কারণ রসুল আকরম সাল্লাহ আলাইস্লাম নিষেধ করেছেন যে সম্পদ নষ্ট করা যাবে না তাইলে আল্লাহ যতটুক তাকে তাসর করার অধিকার দিয়েছেন ততটুক সে তাশরপ করতে পারবে সার্বিক তাশর করার ক্ষমতা কিন্তু তার মালিকানার মধ্যে নেই যেমন আল্লাহ না যেটা তোমাদের আপনার চলার একটা ভিত্তি হম যেটার উপর তোমরা হ্যাঁ আপনার চলছ নিজেদের ভিত্তি দাঁড় করিয়েছ তাইলে এইখানে বুঝা যাচ্ছে যে মানুষের মালিকেনা হচ্ছে সীমিত এবং মানুষের মালিকেনা হচ্ছে আপেক্ষিক কিন্তু ব্যাপক এবং সবকিছুই সামিল করে সুতরাং দুইজনের মালিকানা এক হলো না তাই সার্বিক মালিকানার ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহকে একক সাব্যস্ত করা যেটার আরেকটা অংশ সেটা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে যে তিনি সমস্ত আল্লাহর সৃষ্টির সবকিছুর পরিচালক তিনি আকাশ পরিচালনা করেন জমিন পরিচালনা করেন যেমন আল্লাহ বলেন তার সর্বজগতের প্রতিপালক আল্লাহ কতই নতময় হম তাইলে এই যে পরিচালনা আল্লাহ করছেন এই পরিচালনা হচ্ছে ব্যাপক কখনো তার এই পরিচালনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেন না কিন্তু মানুষ যে পরিচালনা করে जेमन मानुषम्पद परिचालना मानुषीनस्थ क्या लोकालना श्री सन्तानना यह समस्त ग्रा क्यों एक सीमित पर्यावंब्बे गंडीबद्ध अवश्य व्यवस्था रहे क्या सार्विक होते सार्विक अपन परिचालन क्षेत्र में आल्ला केक सब्यस्त करा হম এটার নাম হচ্ছে যে তৌহিদ তাইলে তৌহিদ এত অর্থে কি বুঝলাম যে আল্লাহকে সৃষ্টি মালিকানা এবং পরিচালনার ক্ষেত্রে একক সাব্যস্ত করা এখন এসে দ্বিতীয় প্রকার নিয়ে তিনি আলোচনা করছেন যে উলুহিয়তের হম এই যে তৌহিদ তৌহিদুল এ বাদা যেটাকে বলা হয় এই ক্ষেত্রে মোস্যিকরা বেশি আপনার পথবষ্টা হয়েছে যেই মোর্সিকদের সাথে রসুল আকরম সাল্লাহ ইসলাম যুদ্ধ চালিয়ে গিয়েছেন যাদের রক্তকে হালাল মনে যাদের সম্পদকে হালাল করে নিয়েছেন যাদের জমিনকে বাড়িঘরকে হালাল করে নিয়েছেন তাদের স্ত্রীদেরকে আপনার বন্দি করেছেন তাদের সন্তানকে বন্দী করেছেন তারা কিন্তু এই উলুহিতের ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করেছে এবং এই উলুহিতের যত সবগুলো দাবিল করা হয়েছে কিন্তু আপনার বিশেষ করে রসুলরা তার জাতির সাথে বিশেষ করে দ্বন্দ্বলিপ্ত যেই তৌহিদের ব্যাপারে হয়েছেন সেটা হচ্ছে সেটা কিন্তু অন্যগুলো নয় যে যে কোন মানা কোন আপনার প্রেরিত রের জন্য নবীর জন্য না কোনো নে বুজুর্গের জন্য না অন্য কোন আল্লাহর সৃষ্টির জন্য তাইলে এবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে এটাই ছিল রাসুলদের সাথে তান জাতির সাথে সংঘর্ষের মূল বিষয় সুতরাং কোনো ব্যক্তি যদি এই তৌহিদের সাথে ভেজাল করে এই তৌহিদের মধ্যে গাফলা করে সে অবশ্যই মুশ্রিক হয়ে যাবে কাফের হয়ে যাবে যদিও সে ও ওবদকে বিশ্বাস করুক না কেন তৌহিদের আসমানি অসিফাদকে বিশ্বাস করুক না কেন যেমন তিনি দৃষ্টান্ত দিচ্ছেন একজন ব্যক্তি সে এই কথা বিশ্বাস করে যে আল্লাহ স্বর্ণ স্রষ্টা আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ স্বান সবকিছুর পরিচালক এবং আল্লাহ শানুর যত নামগুনাবানি আছে সব কিছু এককভাবে তিনি নাম মালিক কিন্তু এর পাশাপাশি আপনার আল্লাহর পাশাপাশি অন্য এবাদত করে হুম তখন এই যে তার তৌহিদের রবিত এবং আসমাইসবাদ যে তার মধ্যে আসে কিন্তু এটা কোনো ফায়দা দিবে না কারণ তার মধ্যে তৌহিদ ও এই কারণে কখনো সে ছাড় পাবে না ধরেন তিনি আরেকটা দৃষ্টান্ত দিলেন যে ধরেন ধরে নেন যে একজন ব্যক্তি সে তৌহিদ রুবিদ এবং আসমাইসব কে ভালো করে মানে কিন্তু সে কবরের কাছে গিয়ে কবর ইবাদত করে কবর জন্য সে মানত করে কবর বাসের অর্জন করার চেষ্টা করে এই লোকটা কিন্তু মোর্শেক এ কাফের এই ব্যক্তি জাহানাব চিরকাল থাকবে কারণ আল্লাহ নিজেই বলেছেন সুরে মায়র বাধ্যে আল্লাহ জাহসানু বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শেখ করবে তার উপর জাহ্নাব থারাম হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাব এবং জাহানদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না সুতরাং जे व्यक्ति कुरान पड़े से अवश्य जाने जो मुर्शेक जरूर रसुल हालाल कर संपद के हालाल कर सन्तान और स्त्री के अपनर बंदी करमी गणीमत हिसाब ग्रहण करा क्यों अपन विश्वासी तेत जो रब जिनी तीन हम स्रस्टा एर मध्य तरा सन्देह करतना क्योंकि तरा आल्ला হ্যাঁ অন্যের ই বাদত এটাই ছিল তাদের ঝামেলা এই কারণে হ্যাঁ তাদের এই রক্ত তাদের সম্পদ সবই হালাল হয়ে গেছে এ হচ্ছে সমস্যা তাদের তাইলে জামেলার যত নবীদের সাথে তার জাতির সাথে জামেলার আসল মূল ছিল তহিদুল রহিয়দ তৃতীয় নম্বর যে প্রকার সেটা হচ্ছে তৌহিদুল আসমাই ওসিফাত তৌহিদুল আসমাই ওসিফাত কাকে বলা তিনি বলছেন যে ইফরাদুল্লাহ তা আলাহী নফসা ওসমসি কিতাবহী ও আল্লাহ আলসান যে তহিদুল আসম আসফাত মানে হচ্ছে কি যে আল্লাহকে আল্লাহ যেই নামে নিজকে নিজের নাম যেই নামে দিয়েছেন অথবা অথবা তিনি যেই বৈশিষ্ট্যে নিজের বৈশিষ্ট্য দিয়েছেন তার কিতাবের মধ্যে অথবা রসুলের জবানের মাধ্যমে মানে রাসোর মাধ্যমে অথবা তার কিতাবের মাধ্যমে তিনি যে নামকে নিজের জন্য যে বৈশিষ্ট্যকে নিজের জন্য চয়ন করেছেন এই ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা মানে আল্লাহ যা সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করা তাতে কোন হের না করা মানে সেটার কোনো বিকৃতি না ঘটানো সেটাকে একবারে মানে অস্বীকার করা সেটাও যাবে না সেটা কোনো ধরন ঠিক করা যাবে না সেটার কোনো দৃষ্টান্ত ঠিক করা যাবে না তাইলে এইগুলো বাদ দিয়ে আল্লাহর জন্য এককভাবে সাব্যস্ত করা এই গুণাবলী এবং নাম এটার সুতরাং আল্লাহ রসানু নিজের যে নাম চয়ন করেছেন নিজের যে বৈশিষ্ট্য চয়ন করেছেন সেগুলোকে একবার বাস্তব ভিত্তিক সেটা আপনাকে মেনে নিতে হবে কখনো মাজাজি অর্থ বাইর করতে পারবেন না এবং এটা করতে গিয়ে আবার আপনার কোনো ধরন ঠিক করতে পারবে না কোন দৃষ্টান্ত ঠিক করতে পারবেন না না এটা নিষেধ আবার এই ক্ষেত্রে মধ্যে কিন্তু অনেকগুলা গ্রুপ যারা কেবলাপন্থী মুসলমান তাদের অনেক গ্রুপ কিন্তু আপনার এই ক্ষেত্রে ধরা পড়ে গেছে তাদের কেউ আছে তারা আল্লাহকে আপনার পবিত্র করতে গিয়ে আল্লাহর পবিত্রতা বেশি প্রমাণ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি করেছে যার কারণে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে এবং তাদের মধ্যে কেউ আছে মধ্যমপন্থী और से आज मध्य जरा हाल आलोश्न जमात निकटवर्ती क्योंकि सलाब्ध तरीका हाँ आसल तरीका क्षेत्र में যে তহিদ রাসমাই হিসপাতের ক্ষেত্রে সালাব্দিকে আসল সেটা কি সেটা হচ্ছে আল্লাহ সেই নাম এবং গুণাবলী আমরা ঠিক করব। যেই নাম ও গুণাবলী আল্লাহ নিজে নিজের জন্য চয়ন করেছেন এবং সেটা বাস্তবিত থেকে আমরা করব। সেখানে কোনো আপনার বিক্রিতে সাধন করব না সেখানে অস্বীকারের কোনো সুযোগ দেবো না সেখানে কোনো ধরন ঠিক করতে যাবো না সেখানে কোনো দৃষ্টান্ত ঠিক করতে যাব না এখন এটার একটা দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হবে অনেকের জন্য আল্লাহ নিজের নাম দিয়েছেন আল হাই আল এই দুইটা নাম একটা হচ্ছে আমাদের যেটা আমাদের বিশ্বাস করতে হবে যে হাই শব্দটা হচ্ছে আল্লাহর একটি নাম এবং আমাদের এটাও বিশ্বাস করতে হবে এই যে হাই যে একটা নাম এটার মধ্যে কিন্তু একটা গুণ লুকাইতে রয়েছে সেটা হচ্ছে জীবন পরিপূর্ণ জীবন হ্যাঁ যেটার আগে আপনার না ছিল না মানে যে জীবনের আগে ছিল না যেমন কিছু না এবং তারপরে আপনার এটা ধ্বংস হয়ে যাবে না আগেও ছিল না পরেও থাকবে না এমন কিছু না মানে পরিপূর্ণ জীবন এই হাইয়ের মধ্যে আসে তো সুতরাং এরকম এইভাবে বিশ্বাস করতে হবে এই নামকে এবং বৈশিষ্ট্যকে বিশ্বাস করতে হবে এবং এটাতে কোনো ধরন ইত্যাদি ঠিক করে যাবে না অস্বীকারও করা যাবে না এবং এটা দৃষ্টান্ত বোঝাওয়া যাবে না এরকম আল্লাহ জন নিজের নাম ঠিক করেছেন হ্যাঁ সর্বশ্রোতা সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে স্বামী আল্লাহর একটি নাম এবং মধ্যে স্বামী একটা বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর বৈশিষ্ট্য বিশ্বাস করতে হবে তাইলে এই নাম এবং বৈশিষ্ট্য বিশ্বাস করতে হবে কিন্তু এমন যে বলা যাবে না যে তিনি সামিয়ার ঠিক আছেন কিন্তু তিনি শুনেন না হম অথবা তিনি শুনেন কিন্তু সেটা বুঝেন না তাইলে তো ঝামেলা করে গেলেন তাইলে সেটা চলবে না না মনে করতে হবে স্বামী আল্লাহর নাম তিনি আবার শুনেন তার বৈশিষ্ট্য এরকম আরেকটা দৃষ্টান্ত বলছেনা বললু যে আল্লাহর হাত কি আটকা আছে যে আল্লাহ বলে তোমাদের হাত আটকা আছে এইখানে আল্লাহ বলছেন বল আল্লাহর জন্য দুই হাত কি তিনি সাব্যস্ত করেছেন যে হাতের বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন যে সেগুলা সম্প্রসারিত হাতের বৈশিষ্ট্য মানে তিনি যাচ্ছে তাই আপনার দান করতে দান করেন তার দানের মধ্যে কোনো বাধা বিঘ্নতা নেই সুতরাং কি বিশ্বাস করতে হবে যে আল্লাহ দুটি সম্প্রসারিত হাত আছে যেগুলো দিয়ে আল্লাহ সন দান করে থাকেন মানুষকে নামত দিয়ে থাকেন কিন্তু আমরা আবার এটার আমাদের এটাও চেষ্টা করতে হবে কখনো আমরা এই হাতের ধরন ঠিক করতে যাব না হ্যাঁ অনেকে আবার ঠিক করতে চাই ভুল এবং এরকম ভাবে সাব্যস্ত করবো কারণে হ্যাঁ এরকম কারণ কেন মানুষের হাতের সাথে দৃষ্টান্ত দিতে যাব না কারণ আল্লাহ নিজে বলেছেন সুরে সুরের এগারো নম্বর আয়ের যে তার মতো আর কোনো কিছু হতে পারে না سمع سرطة سرطة سرطة سرطة سرطة الله سنسول الله ثم يترسل يقول قال إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشكوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون الله قال هذا رسول الله قال جاء عمال خرام كيش واسللو تاكي সকল হারাম করেছে এবং হারাম করেছে। অবৈধ অত্যাচারকে হারাম করেছে এবং আল্লাহর সাথে এমন শিরিখকে হারাম করেছে যেটার কোন প্রমাণ নেই এবং আল্লাহর উপর আপনার না জেনে কোনো কথা চাপিয়ে দেওয়াকে হারাম করে দিয়েছেন হ্যাঁ এবং আপনার আল্লাহ আরেকটি আয়তে নেই পিছু নিতে যাবে না কারণ যে শ্রবণ শক্তি দর্শন দর্শন শক্তি এবং অনুধাবন শক্তি এই সবগুলোর কিন্তু হিসাব দিতে হবে সুতরাং এইখানে আল্লাহর কথা চাপিয়ে দেওয়া না জেনে সেটাও না আর না জানা কোনো কথার পিছনে পড়াও নিষেধ করে দিয়েছেন আল্লাহরসানু সুতরাং এই যে আল্লাহর যে দুই হাত আমরা আপনার মেনে নিয়েছি যে কোরআন মেয়েদের আল্লাহ নিজের জন্য দুই হাত সাব্যস্ত করেছেন এটা মানব কিন্তু মানুষের হাতের সাথে তুলনা করতে যাব না যে ব্যক্তি তুলনা করতে যাবে সে মৃত্যুক সাব্যস্ত হবে কারণ আল্লাহ তো নিজেই বলেছেন তার মতো কোনো কিছু হতে পারে না ঠিক যে ব্যক্তি ধরন ঠিক করতে যাবে হাতের এবং অথবা বলবে যেকোনো একটা ধরন ঠিক করুক না কেন মানুষের সাথে না মিলাক তারপরে সেটা নিষেধ এবং মানুষের সাথে মিলানো নিষেধ সুতরাং কখনো ধরন হ্যাঁ আপনার দৃষ্টান্ত দেওয়া যাবে না কিন্তু আল্লাহ যে আরেকটা দৃষ্টান্ত হ্যাঁ সিফাতের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে দ্বিতীয় দৃষ্টান্ত চলছে সেটা হচ্ছে আল্লাহ আশের উপর সমন্নত। হ্যাঁ আল্লাহ যে আর্শের উপর সমন্নত এটা কোরআনের সাত জায়গায় রয়েছে সেই শব্দ কি ইস্তফা শব্দ দিয়ে আল্লাহ বলেছেন যে ইস্তফা আল আর্স যে আর্শের উপর তিনি যখন আমরা ইসতেওয়ার অর্থ দেখতে যাব আরবি ভাষার মধ্যে তখন সেটার পরে যদি আল্লাহ আসে তখন আমরা বুঝি যে উপরে উপরে অবস্থান করা সেটাকে বোঝা যায় সুতরাং আল্লাহর এই যে বাণী সুরে তাহার পাঁচ নম্বর আর রহমানু শেষ দেওয়া যে দয়ালু আল্লাহ আরশির উপর সমুন্নত হম এরকম আরো কি আছে আয়াত আছে মোট ষাটটা আয়াত এইখানে আমরা বুঝতে পারি এই আয়াত শুনার পর যে আল্লাহ আরশির উপর হ্যাঁ আল্লাহ আরশির উপর আছেন কিন্তু একবারে সমস্ত আল্লাহর সৃষ্টির উপরে একবারে আসির উপরে আসেন তিনি এই যে আল্লাহ যে উপরে আসেন এটা কিন্তু একবারে বাস্তব ভিত্তিক এটা বললে হবে না অনেকে আবার এটার ব্যাখ্যা দিতে চান না এটা একবারে বাস্তব ভিত্তিক এটা বিশ্বাস করতে হবে যেইভাবে আল্লাহর সাথে মানায় সেইভাবে আমরা বিশ্বাস করব। কিন্তু আবার মানুষের সাথে মিলাইতে যাবো না যে মানুষের যেরকম খাটের উপর অবস্থান করে আল্লাহ আর সে উপর সেইভাবে না তাইলে তো আপনার দৃষ্টান্ত দেওয়া হয়ে গেল হম হ্যাঁ এরকম ভাবে মানুষ যেরকম ভাবে উঠে নিজের উপর মনে করলে তোমাদের জন্য আমি জাহাজ ঠিক করেছি নৌকা জাহাজ এগুলা এবং অনেক কি পশু ঠিক করেছি যেগুলার পিঠে তোমরা চড়তে পারো যেগুলোর উপর তোমরা চড়ো লিথেস্তালা দহ পিঠে তোমরা কি করো তারপরে নিজের প্রতি পালকের নিয়ামত যেন স্মরণ করো যখন এগুলোর পিঠে উঠবে এবং বলবে যে পবিত্র সেই সত্তা যিনিকে অধীন করে দিয়েছেন এটা আমরা কখনো অধীন করতে পারতাম না এবং আমরা ইন ইন আরব নাম কালিবন আল্লাহর দিকেই ফিরে যাব হম তাই এইখানে মানুষকে কোনো জিনিসের উপর যেমন নৌকার উপর জাহাজের উপর এরকম আপনার কি পশুর উপর হ্যাঁ যেমন ওঠ উপর যে মানুষ বলা যে সেখানে ইস্তবা শব্দ ব্যবহার করা হয়েছে যে তারা সমুন্নত হয় তারা আসীন হয় করা হয়েছে। কিন্তু এটার সাথে আল্লাহ মিল হবে না যে আল্লাহর ইস্তবা এরকম ইস্তফা না তাইলে কিন্তু ভুল হয়ে যাবে বরং মনে করতে হবে আল্লাহর সাথে যেটা মানুষই সেইভাবে তিনি সমুন্নত তার সাথে কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না ব্যক্তি করবে যে ইতা আল আল আবার বিকৃত করেছে সেও কেউ বলতে পারে যে ইস্তফা আল্লাহ আর্শের মানে কি ইস্তাউল আল আল আশ যে আরশের ক্ষমতা নিয়েছেন তিনি হ্যাঁ তাইলে এটা শব্দকে মানে বিকৃত করা শব্দের অর্থকে বিকৃত করা হলো এবং সাহবাদের তিন এজমার বিরুদ্ধে চলে যাওয়া হলো ঐক্যমতের বিরুদ্ধে এবং এর পিছনে অনেকগুলা বাতিল কথাও এড হয়ে যাবে যেটা সামনে আমরা উল্লেখ করব। তাইলে কোনো মুমিন এরকম কথা বলতে পারে না হুম যে আপনার ইস্তাওয়া মানে ইস্তাউলা যে দিন করে নেওয়া না এটা বলতে পারে না কারণ কোরআন হয়েছে আমি কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল করেছে যেন তোমরা বুঝতে পারো তাইলে এইটার ভিত্তিতে আরবি ভাষায় যখন নাজিল হয়েছে তাইলে এই যে আরবি ভাষার শব্দ ইস্তবা ইস্তা যে শব্দটা এটা কি বুঝায় সেটা আমাদেরকে দেখতে হবে যে আরবি ভাষার মধ্যে এবং ইস্তে বুঝায় যে উপরে এবং কি স্থির হওয়া সেটা বুঝায় হম এটা সাথে আছে। তাইলে ইস্তফা অর্থ আমাদের এইভাবে করতে হবে যে আর সে সমুন্নত তিনি যেভাবে তার সাথে মানুষ কিন্তু ইস্তফার অর্থ যদি স্থীলা বলি মানে কি করায়ত্ত করা এরকম যদি অর্থ করি তাইলে তো অর্থের বিকৃত হয়ে গেল যে কোরআনের যে আরবি ভাষা সে ভাষায় যা বোঝায় সেটা আমি বুঝাচ্ছি না সেটার বিপরীতে আমি বুঝলাম হ্যাঁ আরেকটা হচ্ছে যে সালবে সালিন এবং তাবরা তারা কিন্তু এই অর্থের উপর একমত যে সমুন্নত হওয়া কারণ তাদের কাছ থেকে কখনো এর বিপরীত কোন অর্থ আসেনি হ্যাঁ যদি আপনার কোন শব্দ কোরআন এবং সুননার মধ্যে থাকে এমন কি সালবে সালিন থেকে যদি এটার ব্যাখ্যাও না পাওয়া যায় হম যেটা আপনার হ্যাঁ যেটা আপনার এই প্রকাশ্যটার বিপরীত তাইলে আসল হচ্ছে যে প্রকাশ্যের উপরে রাখবে মানে প্রকাশ্যে যা বোঝা যায় শব্দ থেকে আরো এই সেটাই বিশ্বাস করতে হবে হ্যাঁ এটা হচ্ছে কেউ যদি বলে যে এমন কি আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা যে এমন কোনো কোন থেকে পাওয়া যায় কিনা যে স্তব মানে আলা উপরে উঠা হুম এটা কি পাওয়া যায় উপরের সমুন্নত থাকা হম তখন আমরা বলবো যে আছে সালবে সালিন থেকে এরকম কথা আছে কিন্তু কথা হচ্ছে যদি আপনি মনে করেন যে তাদের কাছ থেকে সুস্পষ্টভাবে পাওয়া যায়নি তারপরে তো কোরআনের আল্লাহ যখন কোরআনকে কারে ভাষায় নাজিল করেছেন এবং শূন্য তবি মানে যে আমাদের কাছে রসুলের শূন্য দেশে যে তাও আরবি ভাষায় এসেছে তখন আরবি ভাষার দ্বারা যা বোঝা যায় সেটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে নিয়ম হ্যাঁ তাইলে সালবে সালিনের যেটা আমাদের দেশে দিয়ে থাকা আলমরা যে ইস্তফা মানে মানে করায়ত্ত করা তাইলে এখানে কয়েকটি সমস্যা আসে এই সমস্যাগুলো বলে আমরা এই বক্তব্য শেষ করব। এক নম্বর হচ্ছে যে আটশোটা আপনার আকাশ এবং জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহর মালিকের ছিল না কিন্তু আল্লাহ পরে সৃষ্টি করে তারপরে তোমাদের প্রভু আল্লাহ যিনি আকাশ ছয় সৃষ্টি করেছেন তিনি আর সমন্ব হয়েছেন এর ভিত্তিতে বলতে হবে আপনাকে যদি স্ত্রীলার অর্থ বলেন করায়ত্ত করা তাহলে বুঝে গেছে আল্লাহ সৃষ্টি করে জমিন আকার সৃষ্টি করার পর তারপর করেছেন। দ্বিতীয় কথা যে আপনি যে বলতেছেন যে ইস্তফা আল্লাহ আর যেমন যেমন একটা কথা ইস্তফা আলাল আর্থ হ্যাঁ ইস্তফা আল সেই হ্যাঁ যে ইস্তা এটার মানে কি আপনার না। এটার মানে তো স্ত্রীলা হ্যাঁ তাইলে আপনি যেরকম আরবি ভাষার মধ্যে ইস্তফা শব্দ যদি অন্য ক্ষেত্রে ব্যবহার হয় যেরকম স্ত্রী অর্থ না কিন্তু দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হ্যাঁ আবার এরকম ভাবে দ্বিতীয় দ্বিতীয় নম্বর যেটা যে এরকম ব্যাখ্যা আপনি দিতে পারেন না যে ইন্স্তা আল্লাহ ইস্তবা আল্লা হ্যাঁ এরকম বলতে পারেন না হ্যাঁ কারণ ওইখানে ইস্তফা শব্দ আল্লাহ প্রয়োগ করে নেই সুন্দর আল্লাহর উপর চাপিয়ে দেওয়া হবে তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি অর্থকে পরিবর্তন করলেন নিজের জায়গা থেকে সরিয়ে দিলেন এটা একটা ঝামেলা এসে যায় চোদ্দ এটা নীতির বিরোধী সুতরাং এটা গ্রহণ করা যাবে না সুতরাং আমাদের পরিপূর্ণ কথা হচ্ছে যে তহিদুল আসমা আশ্রিফাদের ক্ষেত্রে যা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ নিজের জন্য যে নাম চয়ন করেছেন অথবা রসুল আকলাম তার নাম এবং গুণাবলী সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেটাকে আমরা বাস্তব ভিত্তিকে মানব সেখানে কখনো পরিবর্তন করতে যাব না কখনো অস্বীকার করতে যাবো না কখনো ধরন ঠিক করতে যাবো না কখনো ठीक करते जाबना आलोचनारथम पर्व शेष कर प्रकारग्लास्तारित आलोचना दीर्घार जो क्षम प्रार्थी कारण तो, आमी तो एक अनुवादक जार कारण जब उत्तर दीर्घ दिल प्रश्न करते तई चाहन ये तक हाँ आल्लाजर शानुटे लाभवान हार सूझ कर दिन वसल्ला नबीनाना على ه وصح به